স্মিল্লি রহ্ম নিহি উল্জী الله على লোহার বসে ومن اتبعني وسبحان الله وما অন من المشركين دستوري دستوري كتاب الله وخير أسوتنا نوري হলকে الحق নুরি নিহ الله হে অস্তু ওখল صونا بسَّ جور لهد ح أ كتاب الله دُستور وخيرر ال... فلق مصوتنا بسنته انجلاني لهذه الحق ارشدنا لازمتم حافظنا القران فذكر الله يساعدنا عرفنا اخوت الايمان وللاخيار صحبتنا تميزنا بكل فن وتجمعنا بسم الله عليكم ورحمه الله بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الله وحده لا شريك له واشهد ان محمدا الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا بعد فاعوذ بالله من الشيطان الرجيم মোহনাল সমস্ত প্রশংসা যে আল্লাহ আলমিন আমাদের উপর পাঁচ ফরজ করেছেন। এই পাঁচ অক্ত আল্লাহ করেছেন। এই নামাজগুলি পুরুষদেরকে জামাত সহকারে মসজিদে গিয়ে আদায় করতে হবে এটাও আল্লাহ রানিমের আয়াত দ্বারা হাদিস এবং আমল দ্বারা সাহাবাহামদের আমল দ্বারা প্রমাণিত তারা সকলেই মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন আজকে আমাদের संक्षिप्त फिख दर्शे विषय बस्तु सहकारे नाम सला जमे आवश्यक फरज एवं फजिलत और एर साथ बस अनेक मसाइल रही विशेषकर आज के मसला मसाइल गुली आलोचना करब आलोचनाम्बा सूतरा से संक्षेप कर चेष्टा कर বলছেন লেখক বাবু লেহা অর্থাৎ জামাত সহকার নামাজ পড়া ওয়াজিব ফরোজ আর ওয়াজিব মানি ফরোজ ওয়াজিব আর ফরোজের কোনো পার্থক্য নেই করি মহাদিসের আর আরবি ভাষায় শুধু কিছু ফাঁকি হয়তো সামান্য পার্থক্য করেছেন কিন্তু সেই পার্থক্য আসলে দলিল সম্মত নয় আর যারা জামাতে সলা তাদের তাদের ফজিলত কি কি পাবে এই বিষয়টি নামাজ জামাতে পড়লে অনেক তাতে উপকারিতা আছে প্রথম উপকারিতাগুলি বর্ণনা করছে অনেক লাভ আছে ইহকাল পরকালের বহু রকমের লাভ আছে শুধু দিনই লাভ নয় আর আখেরাতের লাভ নয় বরং পার্থিব বলছেন যে জামাতে নামাজ যে এতে অনেক ভালো উদ্দেশ্য রয়েছে অনেক রেহাত মানে উপকারিতা রয়েছে অনেক লাভ আছে ফমিন এইসব যে লাভগুলি রয়েছে ইহকাল পরকালে তার কিছু এখানে বর্ণনা করেছেন লেখক প্রথম হচ্ছে বাইনাল আত্মসিমদের পরস্পর সুসম্পর্কিমের সাথে সম্পর্ক কায়ে রাখা কায়েম করা এবং রাখা। বিল এহসান দেখা সাক্ষাৎ হবে পরিচিতি ঘটবে চেনার পরিচয় হবে তার মাধ্যমে দুনিয়া সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মতের সাথে কোনো কাজে আসবে না কিন্তু এই ইমানি সম্পর্ক ইসলামী সম্পর্ক দিনের সম্পর্ক আকিদার সম্পর্ক তাকে আর সম্পর্কে এই সম্পর্ক দুনিয়া এখন সব জায়গায় কাজে আসবে यह सम्पर्क मोहम्मद के एक अनुभूति बाँ देखा शेखा क्यों स्वच्छल क्यों अभावी सच्छल व्यक्ति जन एक गरीब मानस देखे तरह सह अनुभूति हो सहित करपदग्रस्त आंत्वना देव অনেকে আছে দুশ্চিন্তা আছে তাকে উৎসাহিত করবে তার চিন্তাকে হালকা করার চেষ্টা করবে অনেকে শোকে আছে তার শোকে তাকে অপরে দেখাশোনা করবে ও তাবাদ এবং এর মাধ্যমে সম্প্রীতি ঘটবে ভালোবাসা জন্মিবে না দেখা সাক্ষাৎ না হলে আর কথাবার্তা না হলে মানুষের সাথে ভালোবাসা জন্মায় না এবং চিন্তা পারে না যে লোকটা ভালো না মন্দ যার সাথে দেখা সাক্ষাৎ হয় না এত ভালো মানুষ আপনি কল্পনা করতে পারবেন অথচ তার সাথে কোনদিন কথাও বললেন না যে লোকটা কেমন হ্যাঁ তার সাথে কোনদিন বসেননি তার সাথে খাওয়া দাওয়া করেননি চলাফেরা করেননি সফর করেননি কি করে জানলেন লোকটা ভালো না শুনে শুনে মন্তব্য লোকটা অহংকারী লোকটা খারাপ ফিল তাহাব আর অন্তরের পরস্পর ভালোবাসা জন্মবে এবং এর মাধ্যমে একজন অপরজনের অবস্থা জানবে শুধু তাই নাই অনেকে আজকাল কর্মহীন আছে এসছেন ভীষণ তাই না যদি সবাই নিজের নিজের মুসল্লিরা নামাজিরা ঘরে ঘরে নামাজ পড়েন তো কেউ কারো খোঁজ খবর রাখবে না কার কাজ আছে কার কাজে নাই হ্যাঁ ঠিক না কিছু কিছু লোক আছে যাদের কর্মচারী দরকার তার কাছে কাজের সন্ধান আছে আর কিছু লেখা কাজ দরকার এই দুই লোক যখন মসজিদ নামাজ পড়বে তখন এই সমস্যা হবে না যে কাজ তল্লাশ করছে কাজের ওই নামাজের অনেক ভাই আর আপনি কি কাজ করেন আমি আলহামদুলিল্লাহ কাজ করি এমন এক কোম্পানিতে যেখানে দশজন লোকের দরকার আছে হলো না হলো না সব এগুলো আখেরাতের কথা না এগুলো দুনিয়া ফাইভ হ্যাঁ মসজিদে আর এই জন্য কাজ কর্ম সম্পর্কে জানা একটা পেশার দরকার পেশার লোকের দরকার আপনার কাজের জন্য আপনি খুঁজে না আপনার কিছু বাড়িতে বাসাতে কাজ করিতে হবে না লোক নিজের জায়গায় না কিন্তু মেকানিক মোবাইল মেকানিক ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে অনেক লাভ আছে তাই না দুনিয়ার লাভ এগুলো এগুলো দুনিয়ার লাভ দিন শিখার ব্যাপারে ইঞ্জিনিয়ার এসে মসজিদে নামাজ পড়বে আর জনগণ মসজিদ এসে নওয়াজ পড়বে তাহলে নিজের নিজের মসজিদে গেলে পাবে না হবে না আলাদা করে যদি সময় চান হ্যাঁ তাহলে সময় দিতে পারবে না কিন্তু মসজিদে আসছে ওই সময় দু চারটে মশলা জেনে নিতে পারবেন মসজিদে বের হইতে হইতে পারবেন না পারবেনা কিন্তু আলাদা করার সময় চাইলে অনেকে না সময় ব্যস্ততা আছে যে সময় হয়তো একজন আলেম সময় দিতে পারে সে দিতে পারেন না বুঝতে পারেন আলোচনা এইরকম বহু উপকারিতা আছে যখন একজন অপরজনের অবস্থা জানো সাইয়া কোমোনা তেল মারদ অসুস্থ আছে তখন তার পরিচর্যার জন্য গেলেন এ আদাতুল মারদা হ্যাঁ রোগীর পরিচর্যা বেমার পুরুষ করা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এটা মমিনার হক একজন মমিনা একজন মমিনার উপর পাটি হক আছে পাঁচটি অন্য হাদিসার ছয়টি পাঁচ ছয়টি হক আছে এই মুখ মারা গেছে করতে পারবে এর মাধ্যমে কি আপনার বাড়ি বাড়ি মারা গেছে জানা যা অমুক শুনেছে আরে মাইকে আমভাবে ঘোষণা করে এগুলো নিয়ে অনেক হল আমাদের আছে মসজিদের মাইকে এসব কাজে ব্যবহার করা ওই হুফিন আর বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্য সহযোগিতা করা কেউ বড় বিপদে আছে তিনদিন ধরে তার বাড়িতে খাবার নেই হ্যাঁ চিকিৎসার ব্যবস্থা পয়সা নেই অনেকে পয়সা দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু জানবে তাহলে তো অবস্থা ওদের আজকাল শহরের লোক কেউ কারো খোঁজ খবর রাখেন না পাশের ফলাটে বাস করছেন কেউ মরে গেছে না কে সিরিয়াস হয়ে আছে কোনো খবর রাখেন না পয়সা দিতে পারবেনা ইচ্ছা করলে এখন কে গ্রামে গঞ্জে আলহামদিলে এই সুবিধাটা আছে গ্রামবাসী আশেপাশের লোকের খবর রাখে মসজিদে গেলে শহরের লোকেরা এক মহল্লা লোক মসজিদে গেলে অনেক সময় এই খবর গুলো পাওয়া যাবে को को आ, जाती मुस्लिम सामाजिक आर्थिक उपकारा परिवारिका सामाजिक उपकारिता आ जी उपकार मुस्लिम जरूर उपकार जाम মুসলিমের উপকার আছে আর মসজিদে জামাত হইলে কাফেররাও বুঝতে পারবে মুসলিম আছে তাই না আর মুসলিমরা বুঝতে পারছে না আমরা আছি জাতীয় মুসলিমদের শক্তি প্রকাশ করার পদ্ধতি ইসলামে দেওয়া হয়েছে পড়াণ সন্ন্যায় দেওয়া হয়েছে কেন বললে কথা জানেন একবার যারা মিলাদ করে অনেকে মিলাদ ফিলাদ করে ঈদ মিলাদুলনী যান এই যে বারেবার ঈদ মিলাদুলনী করছেন একজন দোকানদার কিন্তু বিরাটপন্থী ওরা মিলাদাম সাহাবারা কেউ করেনি তো শুরু করেছে। শিয়া শাসকরা শুরু করেছে মেসরে তারপরে সুন্নি বিদ্যাতিরা এরাকরণে আর করবো না তাহলে সিয়ারা নিল কার কাছে খ্রিস্টানদের কাছে এক নম্বর খ্রিস্টান দুই নম্বরে শিয়া তিন নম্বরে সুন্নি বিদাতি ইরাকিরা এরাক তখন পাচার করলে ইরান হয়ে পাকিস্তান বাংলাদেশ ভারতে গেল হচ্ছে এই মিলাদুন্নবী যখন বললাম যে কাজটা তো লাভ আছে কি লাভ আছে ওর কাছ থেকে এই লাভটা জানা ওই আজকে বলতে পারলাম আপনাদের অথচ শুনেছি বাইশ বছর আগে বেদাতি কাজ কি লাভ জানেন বলছে যে আমরা হ্যাঁ ভারতে বাস করি এখানে আমরা আল্লাহ যেখানে আল্লাহর কোন সাহায্য নেই আল্লাহ যেখানে নারাজ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে অথচ অজে ফরজ করে আপনি শক্তি দেখান বোঝা গেছে কিনা বছরে একদিন শক্তি দেখাবেন পাঁচটা আমি শক্তি দেখান যারা বিজাতি আছে আসরে একসাথে একবারে কাঁধে কাঁধ মিলিয়ে চারটে কথা নয় যে এদেরকে উড়িয়ে দেবো এদেরকে উৎখাত করে দেবো এত সহজ নয় জি যারা পাঁচটা হাজিরে দিতে পারে এদেরকে একটা ডাক দিলে সব হাজির হয়ে যাবে তারা এই বেদাতের যুক্তিতে মুক্তি খুঁজে যাতে কোনো মুক্তি নেই মুক্তি আছে করছেন দলিল মুক্তি আছে আল্লাহরের আনুগত্য মুক্তি আছে নবীর তরিকায় চললে মুক্তি আছে সুতরাং এই নবী বা যেকোনের মন করা আল্ গজবের কারণ মুসলিমদের শক্তির বহিঃ প্রকাশ ঘটে জামাতে নামাজ পড়লে অর্থাৎ পরস্পরের সাথে পরিচিত হয় একে অপরকে শক্তিশালী করে বিরুদ্ধে মাদ্রাসের বিরুদ্ধে কিন্তু ওখানে ওদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চার করছে যে না হেদেরকে এদেরকে উৎখাত করা যাবে না জি যতই করি ইত্যাদি আহ আর্থিক এগুলো দেখলেন তাই না আর একটা হচ্ছে আর একটা হচ্ছে যে আমাদের মাঝে যে ভুল বুঝাবুঝি হইতে পারে মনোমালিন্য হইতে পারে ভুল বুঝাবুঝে ছোট্ট কথা হয়ে যেতে পারে দুইজনে ভালো পরিচয় আছে খাতির আছে দেখা শেখা করলে চলাফেরা সবকিছু আছে একজন সালাম দিয়েছে আর একজন ওকে খেয়ালই করেনি ও ভাবলো যে না খেয়াল করেছে কিন্তু অহংকারী ও আমার আমার সাথে সম্পর্ক রাখবে না মনে হয় ঢুকে মাঝে মাঝে সালামের উত্তর কেন দিল না ওর থেকে ওর ভিতরে পাল সময়াল শুরু হয়ে গেছে ও বেচারা জানে না যে আমাকে সালাম দিয়েছে ওই কি হয় না মসজিদা আসলে পাঁচটি যখন আসলে জোহরে যদি মনটা খারাপ হয় যে লোকটাকে সালাম দিলাম উত্তরটা দিল না কেন ভিতরে একটু মনটা খারাপ হইল কি হইল না বা কোন সময় তর্ক হয়ে যেতে পারে জহরে তর্ক হইলো আসরে আবার সালাম আলী সুযোগ আছে কিনা মা করে একটু রাগারাগি সাথে সালাম আলীকে একজন আগে সালাম দিয়ে দিলেন সাফ হয়ে গেল হলো কি হলো না কিন্তু বাড়িতে বাড়িতে নামাজ পড়লে কি আর সুযোগ হবে কোন একবার রাস্তাতে দেখা হয়েছে ঝগড়া হয়ে গেছে আর মাস কে মাস দেখা হয় যখন আপনি ডিউটিতে থাকেন ও বাসা আসে আর ও যখন ডিউটি তখন আপনি বাসা আসেন কেউ খরচে দেখা হয়নি হয় কি হয় না আজকাল পশ্চিমা দেশের স্বামী স্ত্রী চাকরি করার এই বালা মুসিবতটা আসছে বেশি ওদের ওপর এমন এমন ঘটনা আছে যে দুইজনই চাকরি স্বামী স্ত্রী দুজন চাকরি অধিকাংশ যারা ইউরোপ আমেরিকা কেনাডা পশ্চিমা দেশগুলোতে থাকে তারা স্বামী স্ত্রী টাকা টাকা চায় ডলার চায় ডলার তো চাকরি করে অল্প ধার্মিক আছে এমন চাকরি করতে গিয়ে স্ত্রী যখন ডিউটি করে স্বামী বাড়িতে আর স্বামী যখন ডিউটি করে স্ত্রী বাড়িতে এইরকম থাকতে থাকতে বোম্বাইয়ের এক লোক ছিল আমাদের ইসলামী সেন্টার কলেমায় মুসলমান হেস খ্রিস্টান স্বামী স্ত্রী কলমে পড়ে মুসলমান হয়ে মুসলমান হওয়ার পরে চলে গেল কোথাও ইউরোপের কোন একটা দেশে চলে গেল আর যাওয়ার পর ঠিক এইরকম স্বামী আর গোড়া দেখে আর থামতে পারে না ও তখন ওর সাথে প্রেমেতে উঠেছে আর এই যখন যখন বাড়িতে থাকে স্ত্রী করে আর বাড়ি আসে তার আগে ও ডিউটি চলে যায় দেখা শাখা হয় সন্দেহ একদিন ও ডিউটি গেছে ডিউটি আপনার চটকে ফিরে চলেছে ও কুয়ারি যেমনই ডিউটি চাই তখন ওই গোরা খ্রিস্টানকে ডেকে নেব ওই মহিলা বাসায় ডেকে নেয় থাকে ব্যবচার করবো ব্যবচার ওখান থেকে কর্মক্ষেত্র থেকে শুরু করেছে চোর ধরা গেল ও ডিউটি গিয়ে আর সাত সাঁত চলে যেমন ও দিয়ে গেছে তেমন ডিউল ঘন্টা হ্যাঁ চলে গেছে তুমি আসো এই দিকে আছে ওই হ্যাঁ কুকাজে মেতে আসে আর ওই সময় স্বামী এসে আবার টেলিফোন বলেছে এই হচ্ছে আমার স্ত্রীর সাথে সমস্যা ছাড়া ছাড়ি হয়ে গেছে কথা বলছে কলমা পড়ে জাহান নামের রাস্তা থেকে যার নাতে আসার পরে আবার পশ্চিমা দেশে গিয়ে জাহান রাস্তা দিল বুঝে গেছে কখন যে জাহান্ত অন্তরের আবর্তন বিবর্তনকারী অন্তরের পরিবর্তনকারী সাববেদ কালবি আলাদিন তোমার দিনের ওপর ইমান ইসলামের ওপর আমার হৃদয় তো অন্তরকে প্রতিষ্ঠিত জি কখন যেখন দিকে চলে যায় আল্লাহ যেন আমাদের হেফাজত করেন কি বলছিলাম যে মসজিদে আসলে পাঁচবার দেখা সাক্ষাৎ হবে ভুল বুঝাবুঝি দ্রুত শেষ হয়ে যাবে। আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু জামাতে নামাজ পড়া না থাকলে কিউ কারোর সাথে দেখা করতে চায় না মসজিদ আসলে দেখা হবে মসজিদ আসে যদি যার সাথে আপনার ঝগড়া হয়ে গেছে ও যদি দেখা নাও করতে চায় তা ওর পাশে দাঁড়িয়ে যেতে পারবে পারবেন না পারবেন আচ্ছা না এরকম বদ চরিত্রের লোক ওর শানকে নামাজের ভিতরেও সুযোগ দেয় মসজিদ ও সুযোগ দেয় কিন্তু অধিকাংশ পারবে না এটা করতে তাই না আচ্ছা না ওই সময় ওকে দেখে করা যাবে না যাবে না হ্যাঁ করা যাবে কিন্তু বাড়িতে গিয়ে দরজা নাও খুলতে পারে হ্যাঁ রাস্তাতে সালামালিকুম কথা নাও বলতে পারে पास दाड़े देख ना देखे टन दीबना मानुषर मे सम्पर्क खराब कर दे मानस शैतानो खराब कर चुगल खड़ी चुगल खड़ी करिष्ट बंधु तृतिया शैतान ढुकल मानसान ढुकार ওকে তু তুমি খুব মহবুত করছো আর ওকে তুমি খাওয়া তুমি আর ওকে তুমি খারাপ বলছে ভাই বোনের সম্পর্ক খারাপ করে বাপ বাটাতে সম্পর্ক খারাপ করে মা বেড়িতে সম্পর্ক খারাপ করছে কি চুগল কথা লাগানো চুগল খড়ি কেন বি বলেছেন যে এটা হচ্ছে জাদু জাদুর মতো मानसर माध्यम विच्छिन्नता कथा बंद दुश्मन दूर कर नामुब आ मिल मोहब्बत অন্তর অন্তরে একত্র ফিরে আসবে অন্তরে ভালোবাসা ফিরে আসবে নেকির কাজে দেখেন নেকির কাজের জন্য একটা নেই কেউ আর পারলেও দিবেন না কিন্তু দশ জনের জন্য দশ জন ভাগ করেন এত করে লোকের ভাগ করা দরকার না মাত্র দশ জনে দশ দশ হাজার দিলে কত হয়ে গেল এক লাখ হয়ে গেল কত সহজ এই সুযোগ গুলি কোথায় আছে মসজিদে মসজিদে জামাতে নামাজ পড়ে আছে পায়ে পা লাগবে না দূরে দূরে থাকবে ভিত্তের সৃষ্টি হবে এক মসজিদে কয়েক জামাত করিও না এক মসজিদ জামাত চলছে আবার ওই ভিন্ন পড়তে থাকিও না কারণ এটা হবে কি फाटल धरवा कि नामा लेखा करोदी अंतरे बिध सृष्टि कर, कर फाटल धरने मुस्लिम इमलिम हादेश बर्णना कर सला जामा जमाते नाम नमाद उपकारी तालेम जाहेलान एक लोक बेदात कर शिखाते আমার পাশে যদি নিশ্চয় বলবো যেভাবে সাল্লা সালামের নামাজ শুরু হয়েছে তবু দিয়ে আর শেষ হয়েছে সালাম দিয়ে এটা হচ্ছে পজিটিভ বলা মানুষ যদি পজিটিভ ইতিবাচক বলেন তো ওটা সহজে করে যদিও মানুষ মানুষের সংশোধন অত সহজ নয় যখন এমনি বলবেন যে আপনি যেভাবে নামাজ পড়লেন নবী সাল্লা সাল্লাম নামাজ পড়েছেন ওটা ভুল বলিয়েন না কি বলবেন ইতিবাচক বলেন যে নামাজ তকবরিতে শুরু আর তারপরে বিভ্রান্ত করছে যার ফলে অনেকে অহংকারী হয়ে যাবে ওই সময় তখন আর হেদায়ত হয় না ইতিবাচক দিয়ে সংশোধনের চেষ্টা করবে এটা হচ্ছে যদি দেখেন আলহামদুলিল্লাহ ইতিবাচকটাও কবুল করছে একটু নমনীয় বিশেষ করে যাকে চেনে আমাকে তখন বেশি বিভ্রান্তির শিকার হইতে পারে অহংকার আসতে পারে নেগেটিভ যদি বলেন সাথে সাথে এটা আবার অনেকে এরকম কাজ করেন জনগণ সংশোধন করতে গিয়ে এই ভুলটা করেন প্রথম ওখানে বলে ভাই আপনি যে নামাজ পড়ছেন আমার মানহানি করলো আমার ভুল দিয়েছে আমাকে বেদাতি বলছে বেদাতি বলেননি কাজ কেন করছে বা এই কাজটি বেদাত ওতে ও গায়ে আরো বেশি করে চাপিয়ে নিল যে আমি যখন বেদাত করছি তার আমি হচ্ছে বেদাতি এই লাল এক আল্লাহ আছে নেগেটিভ দিয়ে তো ইসলাম শুরু হয়েছে বুঝা গেছে না নেগেটিভ দিয়ে সবকিছুই শুরু হয় আমাদের কিন্তু এটা আমাদের তো ভাইরা বুঝে ওরা বলছে বলাই যাবে না নেগেটিভ ওদের এই এই টেকনিকটা একটু আর ভুল টেকনিক যার ফলে ওরা দাঁড়িয়ে রাখিয়ে দেয় না হ্যাঁ ফজিলত আপনি যদি নামাজ পড়েন এত লক্ষ নাকি পাবেন এই দুয়াটা পড়েন এত কোটি নাকি শুধু পজিটিভ শিখাও এটা তরিকা নয় ইসলামের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা নেগেটিভ কাজ আগে করি পজিটিভ পরে করি एक पॉइंट सुने रखें सारा दिन डिट्टी आगे आतर मैं आगे गोसल करो बाली मईला धुलो बाली साफ कर आगे खावा दवा करें हाथ धुटती हम जूठा हाथ आगे खेई नहीं हाथ धुब ना कि ना कि हाथ पाधु परिस्कार साफ सुथरा हुए भलो जामा कपड़ पर खावान दावान তার চাইতে বেশি সেন্ট আরো সেন করব। এটা হচ্ছে পরে করি আমরা ঠিক না এটা আপনার শরীরের উদাহরণ দিলাম জমির উদাহরণ দিই চাষিদের চাষিরা চাষাবাদ করে আগে বীজ বপন করে না আগে চাষ করে আগে চাষ করে জমিতে বন জঙ্গল বন জঙ্গল সাফ করে নাচুর চারা লাগাই না আগে বন জঙ্গল সাফ করে জঙ্গল সাফ করে জঙ্গল সাফ করা হচ্ছে নেগেটিভ আর আপনার গাছ লাগানো বা বীজ ছিটানো হচ্ছে পজিটিভ তো সব ক্ষেত্রে আমরা আগে নেগেটিভ করি তারা পজিটিভ করি ঠিক ওই রকমই আগে শির মুক্ত হইতে হবে আর তারপরে নামাজ পড়তে হবে বুঝে গেছে আপনি কবর মাজারকে মগজে ঢুকিয়ে রাখবেন গোস কতুবকে আর পীরকে মগজে ঢুকিয়ে রাখবেন শির আর বিদে মিলাদুল আর নাকি আর বলেন আমি ঈদুল ফেতরও পড়ি ঈদ উল পড়ি জুমাও পড়ি আর ঈদে মিলাদুল নবী না আগে ঈদ ঈদে মিলাদুল নবী ছাড়তে হবে আগে মাজার ছাড়তে হবে আগে পীর ছাড়তে হবে আগে মেদাত ছাড়তে হবে শির ছাড়তে হবে তারপরে কি করতে হবে তারপরে তহিদ করতে হবে বিল্লাহ বি কি বলেছেন আর কি বলেছেন যে তাগতকে অস্বীকার করবে তাগতকে অস্বীকার করতে হবে তাগুত হচ্ছে শয়তান তাগুত হচ্ছে জাদু তাগুত হচ্ছে मानुषे आदेश निषेध हम समस्त पारे आगे अमान्य करतेमान सहिषुद्ध होल्लामन एक बेदाती बोले हाँ बड़ो हजुर হ্যাঁ বলো পিস সাহেব আর তারপরে বলছে যে কোন দোষ করলাম তার কিতাবে কি ইহা ইহল্লাহা ইহ বলার পরে যদি লাহা বলেন তো লাহ অর্থ কি হয় লাহ না আর এ মানে উপাস থামলেন কি বললেন বলেন ইহরে বললেন মানে কি হল ইল্লাহ মানে কিন্তু আল্লাহ বা ব্যতিত আল্লাহ ঠিক আছে আগে ওইটা হয়ে গেল তারপরে লাইলা মানে এলাহ নেই এলাহ না বলে যদি নেই বলে থামেন তো এটা তো ইসলামের কালেমা হল না এটা তো কালমার্ক্স এর কালেমা কালমার্ক্স বলেছে धर्म आर अल्लाह कत बड़ अपराध कर नाम जरा जाना तर के শেখাবে শেখাবে কিন্তু শিখাতে গিয়ে আপনারা হেকমতাবলমাংশ লোক করেন না আবেগী হয়ে যান আপনি একটু সৌদি শিখে গেছেন আর বেচারা দেশের লোক তো বিদাত সবকিছুতে বিদাত কি পড়লেন আপনি দিলেন এটা ধম হ্যাঁ আর আপনার সাথে হয়ে গেল দুঃসমনি তো এইটা পরিকা না তারা হচ্ছে ঠান্ডা মেজা যে ভালো করে বুঝাবেন ভাই নবী করিম সালিসাম সাহারি খেয়েছেন जीतने पड़े जो कायदा बागदा गद बांधा नियत गुलरि ख नाम আলাদা আলাদা নিয়ম শিখেছে কোন কিতাব আছে ওদের মহিলাদের মা বাবা আল্লাহর পরে মা বাবার হক মা বাবাকে টাকা পয়সা পাঠানোর নিয়ত কোথায় আছে যে ড্রাফ করতে ব্যাংকে যাচ্ছে এলা বাংলাদেশ আমাদের গাল দিয়ে দিল এগুলো গাল নাই আসলে আপনি বিদাত করছেন বিদাত যে করে যে সন্নত করেছে সে যে তহিদ করে তহিদ পালন করে যে সিরি করে সে সিরি কি যারা পাবেন তাদের নামাজ পড়লে আর কত গুণ নাকি কত গুন জামাতের নামাজ পড়লে ২৭ গুণ ২৫ গুণ জি দিনের নামাজ পঁচিশ গুণ সাতের নামাজ সাতাশ গুণ অথবা যার নামাজ যত সুন্দর হবে তত বেশি অন্য সাত আলাল আমল ইসআল ইন্দাম শাহিদুল মুসলিম ইফবান मज पढ़ले मुरे ठकर नाम मानसिले जा मस्जिद एकश लोक नाम मध्य দু চারজন দশ জনের নামাজই আলাদা এত সুন্দর নামাজ আর কত সাথে আজানের সাথে আসে আর সব শেষে মসজিদ থেকে যায় হ্যাঁ সালাম ফিরার পর তো কি কিছু জানতে না মসজিদে না আসলে এগুলো তাই কিনা তা আপনার শেষদার কোয়ালিটি সুন্দর হইলো আপনার আত্মায় পড়ার কোয়ালিটি আপনার রুকুর কোয়ালিটি আপনার নামাজের কোয়ালিটি আপনি রুকু করতেন এইরকম করে এখন শিখলেন কখনো দেখলাম না যে ও আমার পরে এসছে বা আজানের পরে আজান আমি কি তার চেয়ে কম নাকি আমি ও আগে রেডি থাকুক দিন থেকে আপনিও শুরু করলেন যে ওকে আমি ফেল করবো আমি তাদেরকে দেখে অনুকরণ করবে নবী কানি সাল্লাহ বলছেন মর্যাদা রাখে মল্ল রাখে আর একটি বন্যা রয়েছে পঁচিশ গুণ জামাতের নামাজ পড়ার হুকুম এতক্ষণ কি বললাম উপকারিতা আর ফজিল হুকুম হচ্ছে মনে করে যে জামাতে নামাজ পড়া শুধু আমার মকিম হইলে ফরজ সফরে গেলে জামাতে নামাজ পড়া ফরজ না সফরে গিয়ে হোটেলে আছে আর হোটেলের পাশে মসজিদ মসজিদ নামাজ পড়তে আসে না হোটেল নামাজ পড়ে চরম ट भूल संगीत जमत कर लोकमें मस्जिद मैदान नबी साल जमत पढ़िएुद्ध लेगे थके स তার মধ্যে মাগরে বেশা জমা করা যায় যখন দেখছে যে না যুদ্ধ লীগ আছে যে কোনো সঙ্গে গোলা পারে বা ইত্যাদি দুশ্মন হামলা করতে পারে জোহর আসর একবার পরে চলে যান আর সন্ধ্যা মত আসবেন আর মাগরে বা আছেন মাগরে এসে মাগরিবেশা পড়ে চলে যান আর একবার পরে আর এই ফরজে ফরজ এটা ফার্জে আইন আর ফার্জে কেফায় মানে গ্রামবাসী বা ওই মসজিদের আশেপাশে যারা বসবাসকারী তাদের কিছু লোক আসলে হয়ে যায় যেমন জানাজা নামাজ আপনার পাঁচ ভাই আছেন গ্রামে একটা জানাজা আছে पांच भाई एक दो भाई गेले अपना पांच भाई जरूरी बस कर पंचाश जन गाना पड़े दे सबा माफ पे जा फार्जे केफाय सवार जन जावा आवश्यक ना फार्जे आईन मान सबाई से नाज पड़ते আছে বেটা ছেলে আর বাপ আছে হ্যাঁ যদি বলে যে বাবা তোমার কাজ করবো কিন্তু জানাজার ক্ষেত্রে যদি বলে যে বাবা আমার ব্যবসা জিনিস নিয়ে ব্যস্ত আছি আর কাজ করবো চাষবাস ইত্যাদি সুতরাং জান আপনি বাবা বাব্বাকে বলছে আপনি জানাজা যান আমরা সংসারের কাজ করি চলবে না চলবে না চলবে এবং মুসলিমদের মানে সাহাবাহিক আমরা প্রথম মুসলিম যুগ যুগে যুগে যুগে মুসলিমদের আমল কারন বা দাকলাফান পূর্ব সুরিদের থেকে উত্তর সুরছে मदीन हो बहुत बहुत सफरे योजे जमात नाम नबिश्वास मैदान थकत साधारण कथाई हित বাইরে হইতে একমাত্র খন্দকের যুদ্ধ ছাড়া আর ও কাছে এই দুটো যুদ্ধ ছাড়া সবগুলি দূরে হয়েছে সফরের দূরত্ব দূরত্ব তাহলে বোঝা যাচ্ছে যে এক যুদ্ধের ময়দানে দুই নম্বর সফরে তারপর নবী সাহাবাই কেরামকে নিয়ে কি করেছেন দুই ভাগ করে জামাত করেছেন এক কিছু পড়িয়ে দিয়েছেন আর এক ভাগে কিছু পড়িয়েছেন তোমার সাথে তাদের দল দাঁড়াবে আর আরেক দল দুঃমনের সামনে রেডি হয়ে থাকবে যাতে দুঃশন অবস্থায় বা গাফিলতির অবস্থায় অচেতন অবস্থায় হামলা না করে দেয়েরও জামাত ছাড়ার অনমতি বা ছাড় নাম মুসলিমদেরকে দেন নাই তাহলে সব করে ঘুম আসছে সেজন্য জামাতে না আর সময়টা অন্য কাজে লাগাই কবিরা গুন চরিত্র বোখারি মুসলিমের হাদিস আব্লাফিকদের ভারী মনাফিকদের জন্য যারা নামাজে অলস তাদেরকে অন্ধকারে নামাজ পড়তে যেতে কি লাগে ভারী লাগে গ্রামে গঞ্জে আমরা ছোট কাল দেখেছি আরে মা একটু অন্ধকার হলে বাড়িতে আর বেরোতে হবে ঠিক কিনা তাহলে ওখানেই চেনা যাবে যে অন্ধকারে নজপথে যাচ্ছি কি যাচ্ছেন না আর শহরের লোকের জন্য এসাটা কোনো মুশকিল না কারণ এর সাথে তো ওদের কাজকর্মই চলছে ব্যবসা বিজনেসই চলছে বিদ্যুৎ আছে কোনো অসুবিধা নেই না। তাহলে শহরের লোকেরা এসাটা পড়ে নেয় সহজে গ্রামের মোনাফেক চেনা যায় এসা নামাজ আসতে চাইনি আর শহরের যেগুলো মুনাফেক সেগুলোকে চেনা যায় কখন সহজে নামাজে রাত বারোটা পর্যন্ত টিভি দেখবে ফজরে নামাজ পড়ছে যখন মোবাইলের যুগ ছিল না আজকের থেকে ৩০ বছর আগেও দেখেছি ২০ বছর আগে শহরের মাঝে মাঝে বড় বড় পয়সাওয়ালারা কিন্তু নামাজ পড়ে কিরকম নামাজ পড়ে এই সকাল আটটা নয়টার সময় উঠল আর তারপরে উজু টুজু করে নামাজটা পড়লো পরে দিদি বলছে চা নাস্তা নিয়ে করলো দোকানে গিয়ে বসলো এই নামাজ কেবল করবেন না এটা মোনাফিক মোনাফিকদের নামাজ এটা এই জন্য আমি আমার মাঝে মাঝে আলোচনা বলি যে শহরের মোনাফেকদেরকে চেনা যায় ফজরের নামাজে আর গ্রামের মোনাফেকদের চেনা যায় এসব নামাজ আপনি বুঝতে পারবেন এখন আপনি মোনাফেক না মুসলিম আপনি নিজেকে চেনেন যে আপনি কেমন করিম সালিয়া কি যারা জামাতে হাজির হতো না শিশুরা আছে বুখারি মুসলিম নবিয়ে করিম সাল্লামের কাছে এক অন্ধলোক আসলো নাম ছিল তার আবদুল্লাহিন সেই মুসলিম এ হাদিস হয়েছে আন্না রাজ আমা কালাই আলোলাল একজন অন্ধলোক এসে বল ছেলে সন্তান ভাই বেড়া দর কেউ নেই নবীলামকে জিজ্ঞেস করলেন যে আমার জন্য একটু ছাড় হবে যে আমি বাড়িতে নজে পড়ে নেব মানুষ ফরাকাল প্রথমে বলেন হ্যাঁ তুমি অন্ধ মানুষ তাহলে ঠিক আছে কিন্তু হাতে লেগেছে তখন আজানকে ফলো করে মসজিদ এসো আজান শুনলে বুঝা যাচ্ছে কোন দিকে অবস্থা হচ্ছে তো ওই আইডিয়া তো অনুমনে আসো আসতে হবে তাহলে নবী করিমসাল্লাম এই অন্ধ লক্ষ মসজিদে আসতে বললেন জামাতে নামাজ পড়ার জন্য করতেন না জিউর রাজি আল্লাহ উক্তি রয়েছে জামাতের গুরুত্ব সম্পর্কে मुनाफिकारा नामा तीत मुनाफिक लोक होती विश्वास मुनाफे आब्दुल्ला दल मालम ने जो मुनाफे सकल हेटे मस्जिद भाई एक रकम दूजे कार दिए झुलते झुलते हाँ खोड़ाते खोड़ाते मस्जिदे आसत आसार फिर दू जन लोक नहीं दाड़ कर दी जेमन आजकल সৌদি আরবের বিরুদ্ধ লোকেরা দেখেন ওদের নামাজের পাবন দিতে পাঁচ হবত নামাজ আসে হুইল বসে একজন রেখে দিয়ে বেতন দিয়ে রেখে দিচ্ছে নিয়ে আসছে আবার নিয়ে যাচ্ছে হাজার দেড় হাজার এই কাজের জন্য আমার আমি যে মসজিদে এখন নামাজ পড়ি পাঁচ টাইম এই তিন চারজন লোক এরকম আছে বুড়ো লোক সেই লোকগুলি মাশাল মাশাল পাঁচ টাইম ওদের হাউস ড্রাইভার হোক অথবা স্পেশাল এই কাজেরই খাদেম হোক तर अवस्था रहे दू भागे विभक्त करा जो एक श्रेणी लोक जरा नाम जमाते पड़े ना कारण तरह शरियतेजर आज शरिये तरफ छाड़ आज যদি ছাড় থাকে তার জন্য ইসলামে ছাড় দেওয়া হয়েছে এইরকম লোকের উপর জামাত সে যদি জামাতে না আসে হবে হবে কি না কারণ আল্লাহ ওকে জামাতে আসতে পারলো না তাহলে জামাতের সাতাইশ গণ পঁচিশ গুণ নেগেটা পাবে কি পাবে ওর যদি নিয়ত থাকে যে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখতে আমি যদি আসতে পারতাম আমি যদি অচাল না হইতাম বিছানা না ধরে নিতাম তো আমি কোথায় পড়তাম কারণ সারা জীবন আপনার আমল ছিল কি মসজিদ এসে পড়া কিন্তু আপনি আসতে পারছেন আপনার নিয়ত আছে ইনশাল উঠব চেষ্টা আছে ফৌজরে জাগবো কিন্তু জাগতে পারলেন না মাঝে মাঝে এরকম হয় কখন যেম বেঁচেছে গেলাম সহজেতে যাবো আর না হইলে যাবো না অধিকাংশ লোক নামাজের জন্য অ্যালার্ম লাগান না কিন্তু ডিউটির জন্য লাগান আমি বহু লোককে জিজ্ঞাসা নামাজই চোখ তুই নামাজ জিজ্ঞাসা করেছি যে কি ফজরে অ্যালার্ম লাগানো আসে ফজরে কিন্তু ওর চাইতে কম না আমি নামাজের জন্য লাগাইতাম হ্যাঁ ডিউটির জন্য ঠিক অ্যালার্ম লাগাচ্ছেন কারণ ওটা যে একটু মিস না হয় আর নামাজের ক্ষেত্রে আত্মভরসা আমি জেগে যাই সেই জন্য বাহানা করে কি করেন না আর জিজ্ঞেস করে যে তুই আল্লাহ আমার মাসে চার পাঁচটা দিন ছুটে যেত সবকিছু প্রকাশ পাবে তাই না ওয়াজাদু মাহ শব্দ রেকর্ড আছে এইখানে তো পাঁচটা দিন কেমন ছুটতো তুই আল্লাহ আমি এমনিতে জেগে যেতাম কিন্তু পাঁচটা দিন উঠতে পারতাম না জাহান্ন থেকে করবে না কার তোর কাছে দুনিয়া এক নম্বরে ছিল প্রেফার করেছিস তো দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছি ও সারল ডিউটি এক নম্বরে ওইটা যেন ছুটে না কারণ কেটে যাবে যিনিমর রাহমিন তাকে দেখে ভয় হয় না একটু যিনি শরীদুল হাব শরিউল হিসাব হ্যাঁ দ্রুত হিসাব নেবেন কঠোর শাস্তিদাতা তাকে বলে একটু ভয় হয় না তো বলছেন যে আলমতা জামাতে যেতে পারবো না যেতে পারিনি কেন যেতে পারিনি হালাতান দুটো অবস্থা হতে পারে একটা অবস্থা ভালো একটা মন্দ আল হাল উল্লা প্রথম অবস্থা হচ্ছে তার কাছে শরীয় সম্মত ওজোর আছে জামাতে না যাওয়ার অনুপস্থিত থাকার बेमाराजी असुस्थ मस्जिदा साधारण असुखले सर्दी का मस्जिद मस्जिद चलो नोटा चलो खोड़ा हाटते ही अथवा पेटर व्यथा जो थकते ही ঠিক আছে এইরকম অবস্থা যে সম্ভব না তো বলছেন অথবা এমন ভয় তার এই রকম জামাত ছাড়া অভ্যাস ছিল না জামাত ছাড়া অভ্যাস ছিল না লাউ লাল অজুর এ না থাকলে বল এই লোক জামাতের না পড়েও জামাতের সব পাবে যেমন উদাহরণ দিলাম जाम पढ़ा सूझु मस्जिद नाम पाना घाटे बकरी छागल चढ़ाचे मजराई फार्मे क्या करा कर একা থাকে পঞ্চাশ কিলোমিটার দূরে একজন দুজন থাকে দুজন থাকলে দুইজন নামাজ বলতে হবে আল্লাহরে বা মক্কামুদ্দিনে কোথাও রাখতে কোনো একটা শহরে থাকতাম বা একটা ছোট্ট গ্রামেও থাকত যেখানে একটা মসজিদ আছে তো জামাতে নামাজ করতাম কিন্তু কি করব আমাকে তো আল্লাহ এখানে তুমি ডিউটি দিয়েছ কি করবো আমি তাহলে সে নাকি পাবে না না জামাতে করুন নাকি আমাদের মতো পাবো আল্লাহ রহমত কত প্রস্ত দেখে আল্লাহ মানুষের আসলে যদি কোন আমল করতে সে সুস্থ অবস্থায় এবং বাড়িতে থাকা অবস্থায় হাদিস বোখারি তোরে চাউমশাসের আল্লাহ বন্ধিত দ্বিতীয় অবস্থা জামাতে যায়নি ও ক্রিকেট খেলা দেখছিলাম সেই জন্য সেই জন্য জমাতে যায়নি চলবে না আজকে আমি আসলে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম ঘুমাইনি কেন ঘুমাননি ওই ফেসবুক নিয়েছিলাম ফজরে উঠিয়ে নিয়ে যাই চলবে চলবে সব করা আজকে একটা কাস্টমার আপনারা আজকে একটা ভালো কাস্টমার হয়েছিলাম চিন্তা করলাম যে জামাতটা শুরু হইতে যাচ্ছে আর এই কাস্টমারটা হাতেছে অনেকের ইমান যে একামত হচ্ছে এয়ারপোর্টের পঞ্চাশ টাকা নয় দশ টাকার একটা কাস্টমার পেয়েছে দশটা টাকা ছাড়বো পরে নামাজটা করে নেব নামাজ দুই নম্বরে দশ টাকা আগে গেলে ওই দশ টাকায় পাবেন যাদের কাছে শহীদ দাওয়াত পৌঁছেছে এবং যারা সত্যি আমল করে এরকম অনেক ভাইর এখানে আছে যাদের জানি আমাকে অনেকে ঘটনা শুনিয়েছে আল্লাহ পরীক্ষা ফেলে দিল আজকে একজন হাত বলছে মতার মতার মত এয়ারপোর্ট আর সেই সময় এ কামত হতে যাচ্ছে না যদি বলি যে আমি নামাজ পড়বে মসজিদের রাস্তায় তো মানবে না বা মানলো না অনেক আল্লি বাদালে নামাজ পড়বো তারপর তোমাকে নিয়ে ডাইরে নিবো না কাস্টমার ছেড়ে দিলাম তারপরে দশ টাকা বিশ টাকার কাস্টমার ছাড়লাম মসজিদে নামাজ পড়লাম মসজিদে নামাজ পড়ে বেরিয়েছি আর একটা কাস্টমার পেলাম বলছে যাওয়া আসা বলছে এক কাস্টমারে এইরকম অনেক ঘটনায় ঘটে কিন্তু আল্লাহ ভরসা লাগবে একজন পাস আর একজন ফেল বুঝে গেছে দশ টাকা দিয়ে পরীক্ষা করল ফেল হয়ে গেলেন আর আর একজন ৫০ টাকার ক্ষেত্রে পরীক্ষা পাশ করে নিল ছেড়ে দিল পঞ্চাশ টাকা সময় তো আল্লাহব অন্য জায়গায় দিয়ে দিল আর যদি সাথে সাথে ওই দিন নগদ না আসে আরে পাঁচ দিন পর দশ দিন পর আসবে অথবা বড় বাল মুসিবত আল্লাহ জীবনে বলছে যে বিনা উজার যদি জামাত ছাড়ে একা যদি নামাজ পড়ে তো নামাজটা হবে জাহেরি মজাব তিনটা মজাব আছে এই ক্ষেত্রে একটা মজাব হচ্ছে যে যদি কেউ বিনা জামাতে নামাজ পড়ে অথচ জামাতে নামাজ পড়তে পারে একা যদি নামাজ পড়ে তো নামাজ হবেই না কারণ তাদের কাছে জামাতে নামাজ পড়া শর্ত এটা হচ্ছে জাহেরি দাউদ এমন আর আর একটা মজাব হচ্ছে যে সোনাতে তার ছোটলো অনেক নেকি ছুটলো অনেক নেই তার ছোট আর মাঝামাঝি যে মত সেটা হচ্ছে সেই ব্যক্তি গুনাগার হইলো কাবিরা গোনা করলো কারণ ওয়াজিব সে ফরজ ছাড়লো তার নামাজটা কি হয়ে যাবে সাথে মহাপুরুষ্কার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে ওয়াসন জাজিল আর বড় নেতিত হবে লিয়ানা সোলাত আফদিন दीघा जा मस्जिदी गुनामाफ और एक मरजदा उपाय আপনার অফিসে জন ওয়ার্কার আছেন কর্মচারী আর পাশে মসজিদ যদি বলেন এখানে জামাত করে নেব চলবে দূরে মসজিদে সেটা আলাদা কথা অথবা ওপর থেকে যদি একবার নিষেধ বাইরে বেরোয় কিন্তু না আপনার অনুমতি আছে আর তারপরে শখ করে আপনারা নিচ্ছে এখানে তিন মিনিট হয়তো লাগবে মসজিদ আসতে চার মিনিট পাঁচ মিনিট লাগবে আসে চলবে চলবে না কারণ জামাতের জায়গা হচ্ছে মসজিদ বলছেন দাদা কি বলছিলাম হম জায়গা হচ্ছে কোথায় बोल मकान पढ़ा मस्जिद जमात करी पांच भाई मिले जमात करी घर पाँच जन दस जन रूमेट आज रूमे जमात करी ना चलो ना मस्जिद কিছু ঘর রয়েছে সেই ঘরগুলি কি আল্লাহ কি করতে বলেছেন করতে বলেছেন এই বৈদ গুলোতে এই আল্লাহর ঘর মসজিদে এসে আসাব কিছু লোকের অর্থাৎ মুসলিম মোনাফিক যারা নয় তারা কি করে মসজিদে এসে সকাল বিকেল পাঁচ টাইম আল্লাহর গুনজ্য আল্লাহ আব্বাস বর্ণিত বলছেন নবীলাম নেদা কেউ যদি আজান শুনে ফালাম কিন্তু আজানের ডাকে সারা গেল না ফালাহ সালাহিনার নামাজ হবে না ছাড়া তার নামাজ क्तिर नाम सब चाहिए शक्त फतुआ दल इमारा कथिन हदीस हदीस टीकेम हजार सही बोले अलिया हदीस रहे बन মসজিদ ছাড়া নামাজ হবে না এগুলি হচ্ছে জাহির মজাহের দলিল নামাজ নেই মানে নামাজ আর অধিকাংশ যারা বলছেন নামাজটা ফরজটা আদে হয়ে যাবে কিন্তু গনাগার হবে আর অনেক নেকি থেকে বঞ্চিত হবে তারা বলছেন যে এই হাদিস গুলো অর্থ কি তার নামাজ হবে না মানে পূর্ণ নামাজ অসম্পূর্ণ নামাজ খোঁড়া নামাজ কোন রকম তার ফরজ না দেয় হল বেতন যদি আপনার দু হাজার রিয়াল থাকে এখানে সাতাইশ গুণ আমি বেশি বলল না দুই তাই না আর কফির যদি দু হাজার না দিয়া মাসে আপনার শুধু খাওয়া খরচটা দেয় কত খরচ খাওয়া খরচ ধর তিনশো রিয়াল তিনশোটা রিয়ে দিচ্ছে অনেক নতুন কর্মচারী অনেকে আসে আর কোম্পানি বাজে কোম্পানি খাওয়া পেট যে থাকি তিনশো টাকা খুব মনের অবস্থাটা ভালো থাকে না হ্যাঁ কত মন মেজাজ খারাপ থাকে ছয় মাস হয়ে গেল তিনশো টাকা তিনশো টাকা ব্যাস পেটের ভাত পাচ্ছে চিন্তা করেন আপনি তো আপনার নামাজটা ঠিক ওই রকম হ্যাঁ যদি জামাত ছাড়া নামাজ পড়েন ঘরে তাহলে কোন রকম করে আপনি কি পেলেন ওই সরজটা কোন রকম আদায় হলো বাকি কিছু পেলেন না সর্বনিম্ন সংখ্যা এখন মাসাইল বলছি নামাজ এই জামাতে নামাজ পড়ার জন্য সর্বনিম্ন কয়জন হইতে হবে কয়জন হ্যাঁ দশজন বিশ জন দুইজন না তিনজন দুই জন দুইজনই হয়ে যাবে তবে তিনজন হলে ভালো তিনজন হলে তখন পিছনে জন দাঁড়াবে আর পুরুষ এমাম সামনে দাঁড়াবে মহিলারা মহিলাদের যদি জামাত হয় তাহলে মাঝখানে দাঁড়াবে মহিলা ইমাম বলছেন আকাল মাতান আকেদো বিহি সলাতুল জামা সর্বনিম্ন সংখ্যা যা দ্বারা জামাতের নামাজ শুদ্ধ হইতে পারে আকাল্লাতানো বিহি সলাতুল জামা ইস্নান দুইজন হলি হবে দুইজন হলে ডানে মোখাদি হবে আর বামে হবে ইমাম সাহেব কারণ জামাত শব্দটি ইজতেমা থেকে একত্রিত হওয়া থেকে আর দুইজন হলি তো একত্রিত হয়ে গেল একা থাকলো না एकागी थो ऑहलान सर्वनिमिमन हम जन मायता जम दिए होते वचन एक बच्चन पर हाथी दल दूजने दो जन जो क्या थकें मस्जिद क्यों ने मात्र उठी जमत इमाम दाड़ा जाए এমামের পাশে দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কি করে এক শ্রেণীর লোকেরা ভুল করে আমেদি জনগণ অনেকে ভুল করে আর হানাফি জনগণ ভুল করে কি করে এমামকে একটু সামনে করে আর রে আর মোকাদি একটু দাঁড়িয়ে দুইজন ভাবে কাতার সোজা করতে হবে দুইজন ভাবে কি করতে হবে পাশাপাশি সোজা কাতার করে দাঁড়াইতে এই ভুল থেকে মুক্ত হইতে হবে আশ্চর্য যে এটা আমি এমন করতাম যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের ভুল এখানে আরবিয়ান অনেক জনগণ মূর্খ আছে যারা এই ভুলটা করে বলছেন নবী করিম সাল্লাহা তোমাদের দুইজনের যেমের দিক থেকে কাছাকাছি তাই না সব অটে একই দিনে মুসলমান হয়েছে আর পনেরোটা দিন ও শিখেছে ও শিখেছে তাহলে এলেমের ক্ষেত্রে সমান সমান হয়ে গেল যখন এলমের সমান হয়ে গেল তখন কি দেখতে হবে বয়স দেখতে হবে জন্য বয়সের কথা এখানে বলা হয়েছে नामला नाम आलेम कम पक्षे नाम ज्ञानी नाम कुरान कार नम्बर तब क्षेत्र सब चेत बिदिक नबीम जो असुस्थल মৃত্যু সজ্জায় তখন বলে মোরবে না আবহাওয়া তোর নামই আসেন তাই না তাহলে বোঝা গেল যে নামাজের মাসালামা সাহেলে জানার সাথে সাথে যার কোরআন মুখস্থ আছে এবং কোরআনের অর্থ বুঝে সে বেশি হক সব দিক দিয়ে মিলিয়ে সব দিক দিয়ে মিলে একজন বড় আলেম অবশ্য করে আর একজন কারি হাফেজ তো কে হক রাখে কারি হাফেজ হক রাখা না বড় আলেমের সাথে হাফেজ হ্যাঁ আর কোরআন শুদ্ধ মোটামুটি পড়ে যে বড় ভুল থেকে লি যেটাকে বলা হয় বড় ভুল যাতে অর্থ পাল্টে যায় এরকম বড় ভুল না হয় আর লহানি থাকলে কোনো সমস্যা নেই লহান এখালি তো অর্থ পাল্টে না লহান এখাবি যারা কেরাত বোঝেন এই মশলা নিয়ে আমার দেশের লোকেরা কেরাতটাকে বেশি প্রাধান্য দিয়েছে অথচ আমল করে না বিরাত করে অর্থ বুঝে না যেমন যদি না পড়ে ইন্নাল না পড়ে না কোন অর্থ পাল্টবে না বোঝা গেছে কিন্তু যদি হা কে হা পরে দেন বোঝা গেছে জিম কে দেন হ্যাঁ मोटाम अक्षर एम भाव अक्षर के हजब कर दीबे ना बड़ भूल अर्थ पाल्ट एफफा गन्ना इत्यादि দুজন একজনকে সাথে নিয়ে জামাত করেছেন কখনো কখনো সাল্লা একবার নামাজ করেছেন জামাত ও সাল্লা আব্বাস আবদুল আব্বাসকে নিয়ে একবার জামাত করেছেন বোখারি মুসলিমে রয়েছে ও সাল্লা তালানুখ একবার জামাত করেছেন তাহলে অনেকগুলি পরিমাণ আমার পেয়ে গেলাম যে দুজনে জামাত হবে মহিলারা জামাতে যেতে পারবে কিনা হ্যাঁ বলছে বেশি নাকি স্বামীর হক আছে যে আমার স্ত্রীকে আমি ঘরে রাখবো আমার স্ত্রীর রাস্তা যাবে কে কাটব ওদিকে টাকা বিয়ে কাঠে কি কথা বলবে না বলে আমি অধিকার আছে জি ফরজে তারা বিতে সবকিছু তো অধিকার আছে তবে সাথে করে মাঝে মধ্যে নিয়ে যাওয়া ভালো বিশেষ করে মক্কা মানে গেল হজের ভিড় ভাড় রানের ভিড় ভাড় আর ভিড়ে মানুষের সাথে ধাক্কা ধাক্কি করে হারামে নামাজ পড়া যেটা হোটেল নামাজ পড়া ভালো মহিলাদের এই মাস লাখ বুঝে না মহিলারা ধাক্কা ধাক্কি করে পুরুষদের মাঝখানে রমজান মাসে নামাজ পড়ে আর হজের মশা নামাজ পড়ে গোনাগার হবে অনেক সামনে পুরুষ পিছনে পুরুষ মাঝখানে মহিলা পাশে পুরুষদের দাঁড়িয়ে যাচ্ছে কত খেতে হচ্ছে অনেক ভালো অনুমতি নিয়ে তবে আসলে যেন সুগন্ধি নামে খেয়ে আসে গাই মতে পারে বেহায়া বেপর্দা আসে এই চোখের ফাটল এতটা খোলা চোখ খোলার নামে এতখানি খোলা আজ কাল খোলা মনে হয় এইরকমই এমন নকশা বোরকাতেই আজকাল বোরখা মানে নকশা এমন টাইট করেছে যে বোরখা না পড়লে এত শরীর বোঝা যেত না কিন্তু বোরকা পরে আরো আকর্ষণ বাড়িয়ে দিয়েছে অধিকাংশ অবস্থা এইরকমই পুরোপুরি পর্দার সাথে রেজাল্ট আর পুরুদের সাথে একাকার না হয় একুন না ওরা কাতার লাগাবে পুরুষদের কাতারের পেছনে বা পর্দার আড়ালি লেহুদর হল কেন লে হুদুর রহিনা আল্লাহিনে তারা হাজির হইতো হুদুর রহনালে আসা মহিলাদের আসা তাদের সন্নাথ কারণ নামাজটা বাড়িতে পড়লে তার বেশি নাকি কিন্তু বাড়িতে যদি বৈশাখ থাকে তো দিন শিখতে পারবে না এই যে দিনের আলোচনাগুলি এখানে যদি মহিলারা থাকতো তো সরাসরি শিখতে পারতো কিনা হ্যাঁ এটা আসা সন্ন্যাত পর্দা করে শিখতে হবে তার স্বামীকে নিয়ে বসে শিখুক কারণ শিক্ষা ছাড়া আমল করা সম্ভব না কিন্তু জামাতে নামাজ পড়ার বিষয়টি শুধু মোবাহ জায়গ সন্নত নাই মহিলাদের জামাতে নামাজ পড়া शुद्ध जी जी तरमी से महिला पुरुषा जो जमात करा महिला इमाम होते पुरुष इमाम होते पुरुष सामने पिछले सब महिला কোন অসুবিধা নেই চেহারা খোলা থাকে আর যদি ওইভাবে তাহলে ফেতনা পেছনে খোলা আজকে এখানে আলোচনা শেষ করছি আর বাকি ইনশাআল্লাহ আগামীতে যে আলোচনা বাকি আছে মোহাম্মদ